রহমতুল্লা ও বারাকাত বর্তমান সময়ের আলোকে পরিস্থিতির আলোকে আমাদের যুব সমাজকে বিশেষ করে যুব সমাজকে সঠিক সেরাতে মুস্তাকিমের উপরে রাখার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল দুইটি একটি বিষয় হলো। तक इटिक कन्सेप्ट इन सठा देसलम सठा दी बस कुरने कारिमर ताफसर का दरकार तीन लक्ष मस्जिदे कुरने कारिमर ताफसर चालू करा खूब जरूरी जदि जो जुब समाज के सन्स जंगीबाद मुक्त रखते चाहिए युव समाज खोरक रूहानी खोरक रूहानी खबर जो है कुरान कारिमर ताफसर चालू करा दरकार कुरान हलो नूर जत बसि कुरिमे तपसर हो तीस समाज के अंधकार जुब समाज केफल अंधकार दूर हो যুবসভাজের মধ্যে আলো তৈরি হবে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থেকে মুক্তি লাভের বড় একটি উপায় যে সারা দেশের তিন লক্ষ মসজিদে করা আজকে আমরা এই দেশে কোরআন একাডেমির তাফসির বন্ধ করে দিয়েছি তাফসির করি না আমরা ইমাম সাহেবরা এটাকে আমাদের দায়িত্ব এটাও মনে করি না এজন্য আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে আমাদেরকে খোদ্ দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন একইভাবে আমরা মনে করি বাংলাদেশের তিন লক্ষ মসজিদে প্রতি শুক্রবার হলেও কমপক্ষের সপ্তাহে একদিন হলেও কারিমের তাফসির চালু করার জন্য অনুরোধ করা দরকার কি বলেন আপনারা কারণ এর মাধ্যমেই যুব সমাজ যে ভ্রান্ত পথে চলে যাচ্ছে এই ভ্রান্ত রাস্তা থেকে তাদেরকে সঠিক ইসলামের রাস্তা কোনটা এটা দেখানো সম্ভব হবে কারণ কোরআনে তো ইসলামের সঠিক রাস্তা দেখাবে কোরআনে যদি সঠিক রাস্তা না দেখে যুদ্ধে গণিমতের মাল বন্টন করতেছিলেন তখন একটা লোক এসে নবী বললেন এ দেল ভাইল নবী সাল্লামকে বললেন আপনি যে গণী মতের মাল বন্টন করতেছেন ইনসাফ করেন আপনি তো ইনসাফ করেন নাই নজুবিল আল্লাহ রসুলকে বলতেছে একটা লোকেশন আপনি ইনসাফ করেন ইনসাফ করে বন্টন করেন আপনি তো যে বন্টন করতেছেন ইনসাফ করেন নাই তখন নবী সাল্লাহ সালাম বললেন শুন আমাকে আল্লাহ রব আলিন পৃথিবীতে লিয়াকু মান মানুষের মধ্যে ইনসাফ কায়ে করার জন্যই আমাকে রাসুল বানায় পাঠিয়েছেন তা আমি যদি ইনসাফ না করি জমিনে আর ইনসাফ করবে এসেছি মানুষের মধ্যে ইনসাফ কায়ে জন্য আমি রাসুলে যদি ইনসাফ না করি তো দুনিয়াতে ইনসাফ করবেটাই কে এরপরে নবী সালাম বলেন শুনো তোমাদের মাঝে এমন একটা সময় আসবে কিছু আবেগী যুবকের উত্থান ঘটবে যে আবেগী যুবকদের থাকবে গলার উপরে এটা গলার নিচে না আর তাদের থেকে এমন পরিমাণ দূরে সরে যাবে যেভাবে তীর নিক্ষেপের পরে তীর অনেক দূরে চলে যায় কিন্তু তাদের নামাজ দেখলে তোমাদের মনে হবে তোমাদের নামাজ তাদের নামাজের তোমাদের নামাজ কিছুই না তাদের নামাজের তুলনায় দেখলে তোমাদের মনে হবে যে তাদের সাবধান থাকবে যে আল্লাহ রসুলকে বলতেছে আপনি ইনসাফ করেন নাই নালাম বলেন এই যে লোকটা এখন কথা বলছে এই জাতীয় লোকের আবির্ভাব ঘটবে এবং ওই যুবকটা খারেজি খারেজি পন্থার খারেজি তরিকার প্রথম যুবক যে যুবক নবী সালামকে বলছেন এড আলাকালাম সাদর এবং এই লোকটাই পরবর্তীতে খারেজিদের সাথে যে যুক্ত হয় সেই যুদ্ধে খারেজিদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে আসছে যে লোকটা খারেজিদের পক্ষ অবলম্বন করে পরবর্তীতে যুদ্ধ করে সে যুদ্ধে মারা গেছে তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আবেগী যুবক যুবকদের মধ্যে যে আবেগ এই আবেগটা সঠিক পন্থায় কাজে লাগাইতে হইলে তাকে কোরআনের জ্ঞান দিতে হবে তাকে কোরআনের দিলে সে আর ভ্রান্ত পথে যাবে না কারণ কোরআন তাকে বলে দিবে না ৩২ নম্বর আয়াত বলে দিবে সমস্ত মানুষকে হত্যা করলা একজন মানুষকে হত্যা করার অর্থ হইল সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করা হয় তাহলে এই কথাটা কিসে শিখাবে পর আন শিখাবে ওর আন ওই যুবকটাকে শিখাবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে যদি কেউ হত্যা করে নাম তারা হলো জাহান নাম এদান সে জাহান নামে সে স্থায়ী ভাবে থাকবে তিনটা অপরাধ করলে স্থায়ী জাহান নামে যায় মনে আছে একটা একটা বলেন তো দেখি এক নম্বরটা জি হ্যাঁ মার্শাল্লাহ মটা মোটামুটি সবাই পারেন আলহামদুলিল্লাহ একটা হলো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন আল্লাফাকে স্পষ্ট বলছেন আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুসারে জাগা জমির বন্টন ঠিকমত করে না এই লোককে আল্লাহ আল্লাহ বলছেন সুদের ব্যাপারে যদি কেউ আয়াত নাজিলের পরে ইমান আনার পরে তারপরেও যদি সুদের সাথে লেনদেন সম্পর্ক রেখে দে এবং স্থায়ী ভাবে জাহান নামে থাকবে আরেকটা বলছেন মানুষ হত্যা মুমিনদেরকে হত্যা মুমিন হত্যা করলে ইচ্ছাকৃত ভাবে যদি কোন মুমিনকে হত্যা করে অন্যায়ভাবে। আল্লাহাক বলছেন তারা হলো জাহান্ন এবং খালেদান আরো খালি জাহান্ন না আলাই তার উপরে আল্লাহর গজব সে মাকদুব আলহিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মাকদুবি আলহিম কারা ইহুদিরা ইহুদিরা হলো মাকদুব আলাইহিম মাকদী কেন হবে ইহুদি জাতিটা মুমিনদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় হত্যাকারী ইহুদি ইহুদিদের মতো যুগে যুগে আর কোন জাতি মুসলিমদেরকে মুমিনদেরকে হত্যা করে নাই সেই একেবারে মুসা আলহিসের ইব্রাহিম আলাইস্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আজকেও পৃথিবীতে মুমিনদেরকে সবচেয়ে বেশি হত্যা করে কারা ইহুদিরা এই জন্য ইহুদিরা মাকদী আলহিম আল্লাহ এখানে কোন মুসলিমকে হত্যা করে তার উপরে আল্লাহব তার উপরে আল্লাহ আজাবনা তার জন্য আল্লাহ লাঞ্ছনা কর আজাব ব্যবস্থা করে রেখেছেন তাহলে মুমিন হত্যা করলে যে কতগুলা কথা বলছেন তাকে স্থায়ী ভাবে জাহান নামে দিবেন তার উপর আল্লাহর গজব তার উপর আল্লাহ কোরআনে তা না হইলে শিখবে কোথা থেকে যুবক যে যুবক এই আয়াত জানবে যে মানুষ একজন মুসলমান হত্যা করলে আমাকে স্থায়ীভাবে ভাবে জাহান নামে যেতে হবে ওই যুবকটা মানুষ হত্যা করতেছে তাকে কিছু ভ্রান্ত লোক বুঝাই দিছে যে তুমি মানুষ হত্যা করলে এটা জেহাব এটার মাধ্যমে কোরআনে কারিমেই অমুসলিমদের প্রতি ইনসাফ করার জন্য শিখায় অমুসলিমদের প্রতি ইনসাফ করতে শিখায় সুর আল মোমতা আট নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাপাক বলেন যে অমুসলিমেরা তোমাদেরকে বাড়িগত থেকে বের করে দেনা। তোমাদের সাথে যুদ্ধবিগ্রহ করে না লড়াই করে না বরং ওই অমুসলিমদের প্রতি তুমি যদি ইনসাফ কায়ে করো এই ইনসাফকারীদেরকে আল্লাহাক মোহ করেন সোহান তাহলে অমুসলিমকে হত্যা তদুরের কথা আল্লাপাক বলতেছেন মুসলিম রাষ্ট্রে বসবাসকারী যদি অমুসলিম তোমাদের সাথে লড়াই না করে তোমাদের ধর্মের উপরে কোনো আঘাত না করে কিছু না করে তুমি একজন নিরীহলিমকে হত্যা করবে। এটা তো দূরের কথা তাদের প্রতি ব্যক্তি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমকে কে হত্যা করবে সেই জান্নাতের সুগন্ধি পর্যন্ত গ্রান পর্যন্ত পাবে না জান্নাত জান্নাতের গ্রানও পাবে না যদিও জান্নাতের গ্রান ৪০ বছরের দূরত্ব পর্যন্ত যায় ৪০ বছরের রাস্তা পর্যন্ত জান্নাতের সুগন্ধি যায় কিন্তু এই লোক জান্নাত থেকে এত দূরে থাকবে যে সে জান্নাতের গ্রানটা পর্যন্ত পাবে না এবং কোন অমুসলিমের প্রতি যদি জুলুম করা হয় হত্যা করে না যদি শুধু জুলুম করে যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাস করিসলিমের প্রতি অমুসলিমের পক্ষ হয়ে তার বিরুদ্ধে মামলা করবো কেয়ামা কেয়ামতের দিন আমি রাসুল ওই অমুসলিমের ওই মহেদের পক্ষ হয় ওই মুসলমানটার জন্য আমি বাদী হব। তাহলে ঝুলুম করলে রাসুল ওখানে মাজলুমের পক্ষ নিবে না পক্ষ না যেহেতু মাজলুম এই জন্য নবী সালে বলতেছেন আমি কি ময়দানে মাজলুমের পক্ষ নিয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়াবো এই কথাগুলো যুবক কোথা থেকে শিখবে তাপসিদ থেকে কোরআন থেকে তো শিখবে এই জিনিসগুলো যদি যুবকের মধ্যে ঢুকানো যায় ওই যুবক কোনোদিন কারো উপরে আক্রমণ করার হত্যা করার জঙ্গি হওয়ার সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে এরপরে নরম পন্থা উদার পামের যে সৌন্দর্য ইসলাম যে মানুষদেরকে মতাবাদে হতে শিখায় মতাবাদেব মতাবাদে মানে বিনয়ী নম্র ভদ্র হতে শিখায় এই শিক্ষাটা তো কোরআন থেকে পাবে ঘোষণা দিয়েছে সুরালে নম্বর আয়াত আল্লাহ শিখেছেন কি রহমান আল্লাহর প্রিয় বান্দা তো তারাই আল্লাহন যারা জমিনে ছলাফেরা করে বিচরণ করে অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে। ভদ্র নম্র ভদ্র যারা জমিনে ছলাফেরা করে এরা হল এবার জাহিলা যদি আল্লাহ নিয়ে রাসুল নিয়ে দিদ নিয়ে কোনো তর্ক বিতর্ক করে কলু সালামা বলে যে ভাই সালাম আপনার সাথে কোনো ঝগড়া ঝাটি করব। না আপনাকে সালাম শান্তির বাণী শিখায় আল্লাহ যে ঝগড়া না করে আল্লাহর নিয়ে নিয়ে কোনো নাই। আল্লাহ না করে কেউ যদি ঝগড়া করতেও আগ বাড়িয়ে তাকে বলবে যে ভাই সালাম তোমার সাথে আমি জগড়া করি না কারণ আমি মুসলিম আমার শিক্ষা হইল সালামের শিক্ষা শান্তির শিক্ষা আমি শান্তির ধারক বাহক আমি মুসলিম তাহলে একজন মুসলিমকে মোতাবাদে चरित्रबानी नम्र भद्र होते शिखाय कुर आन क्र आन मत के सम्मान दिखाए कुर आन कुरान जाना जुबक कखो सियान्न मध्य बिरोध द्वंद लगाते मुस्लिम मध्यगुल्लो फेरका सियान बड़ बड़ा फेरका একজন মুসলিম যে যে যুবক কোরআন জানবে যে মুসলিম কোরআন শিখবে সন্না শিখবে সেই মুসলিম এই দেশে তিন কোটি আহলে হাদিস বসবাস করে বাংলাদেশে চারিবাগের এক বাঘ আপনার একশো মধ্যে বিশ পার্সেন্ট অমুসলিম আর আশি এই আশি বিশ পারসেন্ট আপনার আহলে হাদিস তাদের আদমশুমারিতে গণনা অনুযায়ী তিন কোটি আহলে হাদিস জন দেশের অধিবাসী বাংলাদেশে বসবাস করে তাহলে আর বাকিরা হানাফি তাহলে যিনি কোরআন জানবে সুন্না জানবে তিনি কখনো ওই আহলে হাদিস আর হানাফির ঝগড়া উস্কাই দিবে না যে আহলে হাদিসকে মসজিদ থেকে বের করে দাও উগ্রপন্থা তিনি শিখাবে না তিনি ইসলামের উদার পিখাবেন দ্বন্দ্ব নাই এই শিক্ষাটা এই বাণীটা শিখায় ইসলাম এই বাণীটা শিখায় কোরআন এই বাণীটা শিখায় শুননা এজন্য যারা আহলে হাদিস আর হানাফির দ্বন্দ্ব উস্কাই দিতে চায় সেটাও উগ্রপন্থা সেই উগ্রপন্থা থেকে কোরআন আমাদেরকে দূরে থাকা শিখায় পালু সালামা খবরদার ওই জবরাজাটি যেন তোমরা উস্কানা দাও এবং এই উস্কানিটা আসে ফিশন থেকে অনেকে আমরা বুঝতে পারি না যে আমাদেরকে এই উস্কানিটা লাগাই দিয়ে মুসলিমদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়